من به ومتوصل عليه ونعود بالله من خرور ينفقنا ومن سيئة أعمالنا من يهديه له فلا نضل له ومن يضلل فلا هادي الله وحده لا تريد له والحمد لله الذي دلنا مما لا نعلم حمده عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا على البسر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس فيك وفيه আমার দিন মসজিদ করেছে মসজিদ করেছেন যার ভিতরে উভয় জগতের কল্যাণ নেই যার বাইরে কামিয়াবির কোন অবকাশ নেই একমাত্র আশ্রাস আমাদেরকে দান সেই কোনো দিকে কোনো ত্রুটি আপত্তি কেউ বের করতে পারে যদি কেউ কোনো ত্রুটি দেখে এটা তার ভুল তার যদি ভালো आने बुजुर्ग सकल के रहा सकले जाती अल्लाह तलांत दादा बेटे आ এই অবস্থায় ওই ছেলের পিতা কিতাবে লেখা আছে দাদা থেকে ওয়ারেস হিসাবে সম্পত্তি পাবে সব কিতাবে লেখা পাবে এখন কেন এরকম হলো ব্যাক যদি একা বুঝা সম্ভব করে শরীর ভালো হতো সেই ছেলেগুলো ঠিক হয়ে গেল তারা তো আর বেশি পাওয়া করে দিলেন দাদা বেঁচেছে আল্লা কথা যে মাতর কেড়ে দিচ্ছে আমার কি করা আপত্তি যদি আসবে এখানে এই একটি বাচ্চাগুলো থেকে খেয়াল করল আল্লাহকে পারে যে রা করতে পারে বিশ পার্সেন্ট আয়ুষটা বলিয়া আয়ুষটা এসব যে কারণে বাজারের অর্থ বিন্তু বাপারের অংশ তার দেওয়া পাবে আইন করে দিয়ে সেগুলো যে আইনটা আছে আছে করে দিয়ে গ্রাহক জিন্দ আলো যদি তো অর্থ অর্থ এই দাদা থেকে পাওয়া অনেকগুলো রাস্তা নির্দা এক করে দিয়ে দিল সুস্থ অবস্থায় এই নাতিগুলো এটা এটাটা রাস্তা तीन भागे एक भाग ना क्या वारे মৃত্যুর সন্ধ্যায় বলা মানে ছোট ছেলে যেহেতু আপনার থেকে মেরাজ পাবে তার জন্য আলাদা কিছু বলা আপনার জন্য না যায় আপনার থেকে আলাদা শুন্য বছরে নেই ওয়ারেন্সের জন্য হস্তার করার যায় এই नाची गोसर छात्र दादा सुस्त अवस्था हेवा करते समुदाय माले तीन भाग पर्तन करते दादा परमार्थ तीन टास्त আলু তাহা বিশেষ ঠিক করতে চালবে একটা বন্ধ মেরা মেয়েরা শিখে পাবে না এটা বন্ধ করে আর দুটে দাঁড়িয়ে এটা বন্ধ না করলে ওটা দাঁড়িয়ে দেয় ওটা দাঁড়িয়ে করতে হলে তাহলে আরো কত সব বাপে এক ছেলেকে কিন্তু দিলে কোনো ছেলেকে কিন্তু করতে চাই সব ছেলেকে করতে হবে ওই পরিবার সব মেয়ে মেয়েকে সব এক নজরে দেখতে হবে একজন পারবেন যে এই আমি মরে গেলে অনেক কিছু করতে পারে দেখা যাবে আপনার ধারণা ভুল যারা তোমার আশা আর যারা মাহরুদ করে গেছে সেই আমার জন্য না তারা কি হবে আল্লাহ এবং আল্লাহ সেই হিসেবে তুমি জানো না আয়াতের মধ্যে কথা রাখো তোমরা জানো না তুমি জানো যে রেখে যাচ্ছ कार ही दे है भी ना बहुत सजाए को खबर को खबर নিজের কাছি মেয়েদের চাকরি করতে পারবে না চাকরি করলে তার বাচ্চা গুলোকে আল্লাহ কেমন চাকরি করতে বলে রাস্তাঘাট বাড়াই বলে बसलाजों के आगे तो अगर बद दादार्ड सूझक सृष्टि करते দাদার জন্য সুযোগ সৃষ্টি করতে যে তুমি দেখো কি পরিমাণ মাল দিলে এই করতে পারবে সেই পরিমাণ পয়সা খাইত হইতে পারে পয়সা দিয়ে তাদের জরুর করা হতো না কিন্তু দাদার জন্য বিভাগ হলে नाशिक। तो दिन नासी गो के রাস্তা খোলে এইটার জন্য আল্লাহ তারা একটা রাস্তা বন্ধ করছে করে আর দুটা রাস্তা চালু করছে ব্যাপারটা পাইলে আয়তো করা হবে না হে দাদা তুমি এদের প্রয়োজনকে লক্ষ্য রেখে সেই পরিবারে ভেবা করো সেই পরিবার লিখ করো এই একটা রাস্তা বন্ধ করে দুটা রাস্তা চালু করা হয়েছে ওদের ওদের প্রয়োজনে কিটা লক্ষ্য করে কিন্তু এটা আমরা জানলেন আয়ুষ্ঠান জানান বসে নাদান পুরানের আয়ুকে সংশোধন তুমি বুঝত এই মশলা যে ব্যাপক দাদানি খাচ্ছ সেটা আপত্তি হচ্ছে আপত্তি হচ্ছে এখন এমন একটা অবস্থা থেকে কেন দল কাটা হলো যাকে আমি বেশি কিছু নাই এই জন্য কাটা সৃষ্টি করার জন্য দাদাও দাঁড়া সকলে সেও দুঃখ করে করছে আমি আর কি সবার সাথে আমাদের আনন্দ হয়েছে আমরা এগুলো বুঝায় বলি মানুষ অন্ধকারের আমাদেরকে প্রত্যেক দেশে কোন হাজির আমরা বক্তা এখন বাঁকরে বসেছে পড়ে মিলাই বক্তার লোকেরা এখন ইফতার করতে চাই আমরা এখন ইফতার করেছি আমাদের বিস্তার করতে হবে হাতির ঘটনা পাওয়া যায় সাহাবা জামান আগে চাপ দেখুন মদিনা লড়া একদিন কাজ দেখছে এই খবর কিন্তু মন্দিরাওয়ালাদের কাছে করছে এরপরও মন্দিরাওয়ালারা এই করে মুক্তি ছিলেন ওখানে সতনা দিলেন আমরা আমাদের দেখা মনে আমাদের দেখা মনে করবো পরের দিন বল আল্লাহ রসুল বলেছেন তারা প্রশ্ন করলেন আল্লাহ ওই একটা জান্নাতি গুরু তারা নদীকারী সাল্লাহ বললেন না না আমি এবং আমার সাহাবাই উপর আছে এই একটা আর এর বাইরে যাওয়া এগুলো তৈরি তিনি একটা নীতির কথা বলেন এই বছর যাদেরকে তৈরি তাদের মধ্যে সাথে পেলেন আল্লা বিধান গ্রহ দিয়েছে খড়া করেন তো দেখতে তো আমার সার আছে দেখো আমি এদেশে বলছি আমি এদেশে তৈরি করছি দেখবে আমার এতে কালে পরে তোমরা তারা জীবিত থাকবে আই এসেলাঞ্চ তারা অনেক মতবিরোধ দেখতে অনেক মতবিরোধ হে একটা করতেছে ও একটা করতেছে ও একটা মাননা ও দিতে ও একটা আতঙ্ক দিতে দেখা এতলা করবা তখন তোমাদের দায়িত্ব হবে প্রত্যেকটা কাজে যদি আমার শুনত্ব আমার থেকে কোনো কিছু দায়িত্ব না আমার কোন আমল তোমাদের সামনে নেই আজকে তারা তাই দিচ্ছ না আমার করে কলা ভাই তারা কি করতেছে কি বলে গেছে ওটা দেখো দেখেন নিজের সাথে সাহারাই খেরা মেলাইছেন বিশেষ করে এই খোলা ভাইয়ের আশি উল্লেখ করে উল্লেখ করেছেন পরিষ্কার দেখবা কেউ তখন তোমরা আমার ভালো কথা না পাইলে আমার চাহাত্রীঘাট দেখবা ওই দিকে ধরে থাকবে উদাহরণস্বরূপ চার মালানো তারা টাকা করতে হবে তারা বিশ টাকা করতেন আবার কিছু লোক তারা দাবিদান আমাদের থেকে দেখে হাদিস পান নেওয়া লাভ তারা দাবিদারা বলতেছে তারা আট তারা কি বলবেন চার মাঝাবলিরা বলতেছে বিশ টাকা আরে লাভেরা খ্যাতিলাই বড় বড় ইমাম পাঁচাবে ছাগল এর সকলের বিশ্বাস মুসলিম দেখা যাচ্ছে কেটে গেছে ওই যে তাছাড়া আবার আর এক গুরুত্বের তারা জাকাত দিলেন থাকবে নতুন নেই রসুলের জানায় অসি এই অ আমি অবকা কর তোমাদের বিরুদ্ধে যেহাদ ঘোষণা করলাম যুদ্ধ ঘোষণা করলাম ওই অসীটাও এই সমস্ত মোকাবেলা করতে বলতেন ওদিক যে মন্দিরে না দেখা ওদিক যে ভণ্ডবিদিক যে যুদ্ধ করতেন তারা সাথে যুদ্ধ শুরু হয়েছে ওনার এই এত সব দিয়ে উনি আর এই আভ্যন্তরে তারা যেটা দিকের একটা অবশিষ্ট যুদ্ধ অনুপরি চালু ওদের খ্রিস্তাকে গ্রয় করার পরে তাহিনী পান ছিলেন জয় করার জন্য আদিপত্য কাজ পরাশক্তি ছিল দুইটা পরাশক্তি ছিল এটা বলেন তিনশোটা ক্যারটা একটা তো অবকাশ সিদ্ধান্ত আর অর্ধেক ক্যাট করবে বাকি অর্ধেক তোমার নেই খালি আর যত দেশ ছিল সব চুক্তিবদ্ধ হয়েছিলাম আসলে অঙ্গুজ এটা নিয়ে চেষ্টা করার মতো অবস্থা অবশ্য যাবার নাকি শান্তি স্ত্রী কলা পরিশিক্ষিত হয়ে গেল তখন উনি দেখলেন মসজিদের মধ্যে এক জল একই মসজিদ এখনো যাব পরে আল্লাহ গুল তাকে এই উপস্থার সবচেয়ে বড় কারি বলে গেছে উবাই আপনার ওভা দে বললেন তাকে দায়িত্ব দিলেন তুমি বিশ টাকার টাকা বিশাল নাম উন্নত করে বিশ টাকার চালু পড়ে এরপর তিন টাকার বেকার তাকে দায়িত্ব দিল হাজার হাজার তখন দিন না কেন আপনি বিশ চালু কেউ বলছে আপনি কি মনে করবেন ঘটনা আছে আর তোমার খুঁজবো না হয়েছে না তা অমর যতগুলো বাড়া করো সাহায্য তার থেকে আল্লাহকে বেঁচে একজন মেয়ে দুটে করে আছে একটা করে চাদা হয়েছে আপনি ঢুকে পারছেন কেন আপনি কি হলিবাই হিসেবে একটা ব্যক্তি পাইতে পারেন নাই দলিল লেখা ঠিক করবো তার এখন আইন চাল জনগণের মাল কি খরচ করবে নিজের জন্য যারা মানুষ আয় মানুষ কোন আইন নেই তার মাল বাবের মাল খরচ করছে তার মাল খরচ করছে জনগণের মানকে রাষ্ট্রীয় মালকে প্রশাসকরা নিজের মাল দিতে পারবে সে আমাদের একমাত্র আলোচনা বন্ধ করে দিলেন নিজের ছেলেকে দাঁড় করে যে আব্দুল্লাহ তুমি জবাব আবদুল্লাহম নাম দাঁড়াই গেল ভাই এখন ঘটনা নয় আব্বা একটা পাইছে আমি একটা পাইছি তো আমি আমার তা আমার আব্বা দিদি এখন আপনি তোমার দিবেন হ্যাঁ খালি যায় গেলে কেমন দেখাচ্ছে একটা পরে গেলেন শরীর খালি আপনি এটা দিয়ে কাজটা নাই ওইটা ওনার না আমি ভাগে নাই তার মেনে নিচ্ছে এটা দলের উদ্বোধন করেছি আর একদিন তোমার সময় আমার করছে আমি যদি আমার কোন আদেশ দেয় হ্যাঁ যেটা কোরআন কুন্নার অনুযায়ী হয় না থাকে তখন তখন থাকবো আপনার মধ্যে আফগানিস্তানে অতরে ভারতের জামানো আফগানটা মুসলমান এই পর্যন্ত তারা ইসলামের হতিকিয়া এবং খুন্নি মুসলমান ওইখানে অস্ত্রের সাথে আত্মরক্ষার জন্য প্রত্যেকের ব্যবস্থা কিন্তু তার মানে গুলু হবে গুলুক তার সামনে যদি কেউ করে তারা এক শুরু ছিল ওই লোকটা জেল না সাহায্য হবে এটা চিন্তা করার সময় নেই আল্লাহ আল্লাহ থেকে ওই সুগুর তোরা তোমার যখন বললো যে আমি যদি তোরা সুন্দর জীবিত করা বলি তোমরা কি বল যুবক বেড়ায় তলাম আপনি না গণতন্ত্র তো পার্লামেন্টে পাওয়ার দেওয়া হয় তারা যে কোনো আইন তৈরি করতে পারেন যে কোনো আইন তৈরি করতে পারে তারা কারো কাছে দিতে বাধ্য নয় ইসলামে একসাথে ইসলাম আর গণতন্ত্র এক পাওয়ার এক পাওয়ার একসাথে গণতন্ত্র বল মেজরিটি কি করলো ওটা করতে ইসলাম বললো মেজরিটি বাতিল সহিফ কপি একটা গুপি ওটা ভুল আর একজনের একটা হচ্ছে কোরআন শুনলাম তাহলে কোরআন বলবে হবে পাশ কপি লোকের টা গণতন্ত্র আছে আর একদলে পার্লামেন্ট ওনাদের ওরা থেকে আইন বের করার পাওয়ার দেওয়া আইন তৈরি করা পাওয়ার দেওয়া হয় আর গণতন্ত্র বলতেছে তারাই আইন তৈরি করবে কোন আইন কতটা তৈরি লন্ডন আমেরিকা পার্লামেন্ট আইনপাশ করছে কুমারী তার বিবাহরে সে মাতা হয়েছে পারবে এতে কোনো আসবি এবং এটা গণতন্ত্রের বেশি কখন এটা নাকি গণতন্ত্রের সাথে বেশি সামাল দর্শক রাখে এটা কুমারী বিবাহ যদি গণতন্ত্রের সাথে বেশি সামাল দর্শক রাখে বলে নাও তারা আইনপাশ করেছে এতে কিন্তু আপনি বলছেন হ্যাঁ দিবস ছাড়া উভয় দিবস যেই হোক না করে একটা ডাকা সেই নিশ্চয় তখন কিন্তু ইসলামের হুটু দেখো মহিলার মধ্যে দাঁড়াইলে কোনো দুটো টাকা দাঁড়াইলে কোন জেন্দি চুলচেরা হিসাব করা হবে জীবনে কোনো মিথ্যা কথা বল এক টাকা কারোর ট্যাত করতে দেখাও তার কমার ব্যাপারে কিছু বোঝা যাবে এসব सर्वोपरि देगा पोर्ट स्टार्टिन तक चाहिए मंत्री से इच्छारे पावे पसंद देखे मौलिक सर्थ मौलिक सत्तर पसंद बोझा गया दाल तला है कमां তোমার কোন মতলব আছে তোমাকে দেওয়া হবে অথচ গল্পে চাইতে হবে আর এখানে চাইলে এইভাবে আমাকে জানতে হবে সার্থক থাকতো প্রত্যেকটা এলেম থাকত এই ব্যাপারে শরীরের বিধান এই আল্লাহ করে দিচ্ছেন কাপড় চাপড় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খাও তুমিও তাদের বাড়িতে যাও নাও এই এইখানে ফরিয়াতের কর্মীর মধ্যে থেকে যত্ন করা যায় এই অর্থ হবে না সিল্ক পড়ল সুচিতা করতে বলেছেন ঠিক আছে হ্যাঁ দিয়ে দিয়েছে হ্যাঁ দেখবো না করি বুঝে যে এই যে এই সিন্ডির পর্দা মাছসজ্জা করে রাস্তাতে বেসে ঘুরতে হবে হ্যাঁ তারকে বেছে ঘুরতে হবে এটা তো আত্মহত্যা করংঘন করবে লঙ্ঘন করবে এইভাবে সীমার ভিতরে ঈদ কর হবে যা মনে ওই যে ওইটু করে দিলে ওই জায়গা তো জান করা সে অন্তরের প্রত্যেকটা চাহিদা পূরণ করা হবে কিন্তু দুনিয়াতে প্রত্যেকটা জায়গায় আপনাকে দেখতে হবে আল্লাহ दुनिया तुन दुनिया में के दिए सब पूरा पार गांत काफे দুনিয়াটা তার দিবি বাদ দিয়ে শাশুড়ির দিকে মন চলে যায় পাশ না করা হয় এই খাঁজটা বলা করবো পার্লামেন্টে আইন পাস করি ইসলামে হারামী স্থায়ী হারাম এমন কি স্থায়ী হারাম যে মহিলার সাথে হলো তার মা কোনদিন কোন অবস্থায় হবে আপনি পার্লামেন্টে আইন পাস করলেন এরকম ইসলাম ইসলামের দ্রুত দুপুরে আইন বাস করার সুযোগ নেই থেকে দেবেন এটা একটা ধর্ম ইহুদি নাসারা ধর্মটা বানাইছে এই ধর্মটা দিয়ে তারা সারা বিশ্বকে ওঠের মধ্যে আসে কব্জার ভিতরে এই ধর্মের খোলা মনে করা হয় আমরিকা তার অবতার মনে করা হয় গণতন্ত্রের জন্য বড় নেতা আছে বড় বক্তা আছে এরা হল ওই গুটের অবতর এটা তো বিশ্ব প্রায় করা আমরা বুঝতে না পারে ওই চক্করে পড়ে এইখানে এলে শিখতে হবে এলে শিখলে কারণ হয়েছে शतिक शुरू हो गए तेरह तारीख आशा पर्या प्रत पुरुषा पढ़व आवाज पड़े महिला एक बार हमारे कि तीनवार चालू है तीनवार तो क्षेत्र में তার পড়া শুধু নেই তখন কৌবা এক করতে হবে তরফ হয়ে গেছে কৌ বা শুরু হয়ে গেল করতে এই এখন দুবার যাবে দুবার কালকে ঈদের নামা যাবে ঈদের নামা জায়গা করতে হবে অবশ্য ফুটবল আসলে তখন কিন্তু আপনারা মুখে পড়তে পারবেন না হবে না যায় এই জন্য প্রত্যেকটা জিনিস খেলেন না এতে খরচ করে দিয়েছে মানে মানুষ যদি জানত তিন তালাকয়োজন এই জায়গাটা দিলে তারা হইতেছে না এইরকম কোন তালাকাটা জরুরি হয়ে গেছে কোথাও লাগে তিন তালাক কেন লাগছে যদি একটা সীমা দেখা না তো কেউ দুঃশ তালাক তিনশো তালাক দিত তালাকটা একটা তামাশা হয়ে তাই একটা সীমা রেখা যাওয়ার জন্য তিন জিনিস কিন্তু কোন একটা দল তোর রাখে নাই আল্লাহ তাল্লা যদি যে নাও রাখতে চায় এই জিবিটাতে সংসার কমই রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত এমনকি কত হয়ে আছে কত তো আসছে যা এখানে তালাক যাওয়া কিন্তু কোন জায়গায় এরকম তিন আদুলের উচিত আপনার দলর দেওয়া এক এক তালাকবে কোন জায়গা নেই চিন্তা লাগতে এই কথাটা যে মানুষটা ডান করবে তার জন্য চিন্তা লাগবে পড়তেছে বিপদে পড়তেছে উদার হয়েছে মিডিয়া ঠামলার বাসাতে ছেলে মেলে রাত্রে গালি দিচ্ছে লোকেরা গালি দিচ্ছে মানুষ হাটে ভুগিয়ে হয়েছে কত কষ্ট হয়েছে একটা লক্ষণ করবস্থা দেওয়া যদি একটা তালাক্ত প্রচেষ্টা আমি পরম গবে বলছিলাম তার পাঁচটা উত্তাপ্তা হয়ে আসছিল আপনি রাগ অবস্থা দিবেন হাতে যেন দিবেন দিবে ওই চারপাশে লাগবে চিন্তার মাস অপরে দেখা যাবে যে সমস্যা তালাক ওই সমস্যা কি হয়ে গেছে সমাধান হয়ে গেছে যত ফতো তালাক দিয়ে ফতোয়া দেয় আর চিন্তা করতে আগে না তালাক দেওয়া দেয় হচ্ছে কিনা আমি ফতোয়া প্রত্যেকটা জায়গায় এখানে বাচ্চা যাচ্ছে কোনো চিন্তা একসাথে দেওয়া হারাপ দিলে করে দেয় রায় তালাক দেওয়া দিলে করে দেয় মীল তালাক দেওয়া হারাপ দিলে করে দেয় দিলে কিন্তু গুলি এই ভাবে প্রত্যেকটা জায়গায় মাছ খেলা যাবে আপনার হাত খরচ হত খরচ টাকা না প্রয়োজন অতিরিক্ত নাও থাকলেও হাত খরচ হয়ে যেবার মাল আসল ওই বছর যাওয়া হস্তর যে বছর আপনি মালিক হইলেন সম্পর্কে মালিক হইলেন সেই বছর যাওয়া আসি তিনি পাঁচ বছর করে গেলেন আদায় তো হয়ে গেলেন কিন্তু পাঁচ বছর পর্যন্ত আপনি গুনাগার হয়েছিলেন যে বছর ওই বছর কবে যান নাই और सब आगे कर एक लोक मालधार से धार कर हज कर लो खरस भारे जो माल वाला जाए तो द्वित दीदी की तो जबा करती बाकी खरस নিয়েছে করতাম কিন্তু হবে না জানতাম খাদ নকল নিয়েতাম তো খরচটা নখল তো নকলে শুরু করে আছে তাহলে আগে ধৈল হয়ে গেলে আমার বসতে দেখে না জানলে কিন্তু হিসাবে হয়েছিলেন ওইখান পঞ্চানব্বই হলো সেদিন হিসাব করে ওই দিনে টোটাল টাকা দিয়ে দেওয়া দিব খুব পার্থক্যটা বললেন দেখাত দেওয়া হলো খরচ আর যেদিন তিনশো পঞ্চান্ন দিন পুরো হলো যেদিন পুরা হল ওই দিনে হিসাবের ভিতরে বিয়ে দেওয়া ওইটা হলো ওয়াজিবরচের সাথে একটা ওয়াজিব আছে যেরকম আরাফায় আজিবা থাকে সে আরাফায় থাকা খরচ কত। এক সেকেন্ড থাকলে খরচ जोहर टाइम दिए मिनिटर अजीब आदाय करते बेला डुबा बेला डबा डुबार आगे मईडार त्यागे खरजीब लगा আলাদা অন করে জমা রেখে ওই চার থেকে সারা বছর কিছু কিছু কিছু কিছু করে খরচ করতে থাকে এই যে আস্তে আস্তে খরচ করতে গোনা গেল ওর তো বেদের বতন পুটছে ওই দিনে যাওয়ার কথা সে সারা বস্তর যে দিচ্ছে যদিও দেখা তাদের হয়ে কিন্তু অযুক্ত তরক করার দরে সে গুণাগর হয়ে গেল তাদের যদি থাকে তাহলে আপনি কটা করবেন আপনি কি করবেন অ্যাডভান্স দিবেন দেখা করা যায় নামাজ অর্থ আসার আগে পাওয়া যায় অদান না আসলে রোজা রাখা অরিবৃষ্ঠ আসেন আজকে সদর আসেন যত আজকে ভাবে আপনি আজকের থেকে দিতে আরম্ভ করেন অল্প অল্প করে আর খাতায় লিখে রাখেন আজকে পাঁচশো টাকার ব্যাটার আজকে বিদটা কিন্তু আলাদা বিজেপ আপনার কি আছে রিজার্ভ করেন করে দেখেন দেখা কত আসছে কত ব্যথা আপনার দেখা এক লাখ এখন আপনি দেখেন সারা বছর কত দেখা গেল যে আশ্রয় হাজার কি করে কত হাজার আজকে বিভিন্ন এটা করতে এইটা ঘটনা কারণেই বললে ওই সঠিক রাস্তায় না সে গোলা রাস্তায় দেখিছে দেখা তো দিচ্ছে গোলায় দেওয়া উচিত এই জন্য প্রত্যেকটা ব্যাপারে আপনি এর দুই রেখার পরে দেখা যায় দুই রেখার তখন পড়ে না কিন্তু জ্যোতিষী পরে আর কি হয়ে যাবে হয়ে যাবে উনিশশো পয়াল্লিশ হতো না তা কিন্তু জানে না সে দাদা তো আলাদা করে সারেখা হবে তার করতে কখন লাগে আর তিন মিনিট লাগুক তিন মিনিটে কি হবে কিন্তু সে জানে না উন্নত সাহসে হয় এই কথাটা নাজার ধরুন সে আওয়াভাবিক খেতে নিজেকে না হারো না একজনের দানব ওলাবা একজন জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করো শরীর সহজ করল বড় সহজ করল তোমার মনো পুরা হয়ে যাবে সঠিকভাবে হবে আর নাজ করোনা হয়ে ঈদটা আসছে এই ঈদটাকে আমরা সীমা রেখার ভিতর জন্য পালন করতে পারি ঈদ করতে যায় আবার জাহানা রাস্তায় চলে না যায় এর তৌকদার করুন